উপলক্ষে সিরিজে আলোচনা করা হবে রহমান আল্লা সুহামতাল্লাহ উত্তম এবং সুন্দর গুণবাজক নাম সমূহ নিয়ে আমরা আলোচনা করছি আজকের পর্বে আমরা আল্লাহ যে নামগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার পেছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই নামগুলোর মাধ্যমে আল্লাহ জানা এবং তার সুমহান সত্তার প্রতি আমাদের অন্তরে ভক্তি শ্রদ্ধা এবং সম্ভ্রম বোধ জাগ্রত করা আল্লাহ সুহামতাল্লাহর বরত্বের কথা ভেবে অবাক হওয়া আশ্চর্য হওয়া এবং স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠা সুবহান সমস্ত পবিত্রতা এবং আল্লাহ সুবাহির তিন ও বিকুল্লি সাইন আলিমু আল আল তিনি অনাদি তিনি অনন্ত তিনি প্রকাশ্য তিনি গুপ্ত এবং সব বিষয়ে তিনি সম্যকভাবে পরিজ্ঞাত আজকের পর্বে দুইটি নাম নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি সেই দুটি নাম হচ্ছে আল- আল্লাউল এবং আল আখির আল- আউয়াল যিনি অনাদি আল- আখির যিনি অনন্ত আউ্বাল শব্দের অর্থ যিনি প্রথম তিনি অনাদি তিনি প্রথম তিনি সবকিছু শুরু তার আগে কোন কিছুর অস্তিত্ব ছিল না আল্লাহ সময়ের উপর নির্ভরশীল নন মানুষ সময়ের উপর নির্ভরশীল সময় আল্লাহাত একটি সৃষ্টি মানুষের জন্য অতীতকাল বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল রয়েছে কিন্তু আল্লা সুবাহাতালা যিনি সময়কে সৃষ্টি করেছেন তিনি সময়ের মানদণ্ডের উপরে নির্ভরশীল নন তিনি সব সবসময়ই ছিলেন তিনি সব সবসময়ই আছেন এবং সবসময়ই তিনি থাকবেন তিনি আউ্বাল তিনি আখের তিনি অনাদি তিনি অনন্ত তিনি চূড়ান্ত আখের এই শব্দের অর্থ সর্বশেষ বা চূড়ান্ত অনন্ত আল্লা সুত আখের তিনি অনন্ত তিনি অবিনশ্বর তার কোনো সমাপ্তি নেই তিনি সবসময়ই ছিলেন সবসময়ই আছেন এবং সবসময়ই তিনি থাকবেন এই দুটি নাম কোরআনে একবার করে উল্লেখিত হয়েছে এবং একত্রে এসেছে ওলামায়করাম আলোচনা করে বলেছেন যে নামগুলোর অর্থ বার্ষিকভাবে একটি আরেকটির বিপরীত বলে মনে হয় সেই নামগুলো সব সময় একত্রে উল্লেখ করতে হয় এবং আল্লাহ কুরআ সেভাবেই এই নামগুলোকে আমাদের সামনে রেখেছেন তিনি বলেছেন হু আল আউআাল আখর ওয়া জাহির বাহিন ওয়া হুয়া বিকুল্লিস ইন আলিম তিনি অনাদি তিনি অনন্ত তিনি প্রকাশ্য তিনি গুপ্ত এবং তিনি সব বিষয়ের উপর পূর্ণভাবে অবগত কবির ভাষায় বলা হয় যখন ছিল না কিছু তখনও ছিলে শুধু তুমি ছিলে তো জানি যখন রবে না কিছু তখনও রবে শুধু আল্লাহ যখন কিছুই ছিল না তখনও আল্লাহ সুবাহ তিনি ছিলেন আবার এমন একটি সময় আসবে যখন সবকিছুই ধ্বংস হয়ে যাবে তখন একমাত্র আল্লা সুবাহ তিনি বাকি থাকবেন কে সংঘটিত হবে এবং প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে মালাকুল মাউদ তিনিও মৃত্যুবরণ করবেন সেই অবস্থায় যিনি থাকবেন তিনি অনাদি তিনি অনন্ত তিনি আউ্বাল তিনি আখের সেই আল্লাহ আল্লা সুবহান তিনি বাকি থাকবেন আল্লাহ তিনি সবসময়ই ছিলেন সবসময়েই আছেন এবং সবসময়েই থাকবেন কারণ তিনিই স্রষ্টা তিনি খালিক আর বাকি যা কিছু রয়েছে সবকিছুই তার সৃষ্টি বা মাখলুক কাজেই যে বিষয়গুলো সৃষ্টি করা হয় তার একটি শুরু থাকে এবং শেষ থাকে কিন্তু যিনি স্রষ্টা তার কোন শুরু নেই তার কোনো শেষ নেই তিনি অনাদি তিনি অনন্ত তিনি চিরন্তন তিনি অবিনশর সৃষ্টি শুরুতে আলাস কিভাবে সবকিছু সৃষ্টি করেছেন সেই প্রসঙ্গে কোরআনে বলেছেন তিনি আল্লাহ তিনি আসমার এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন এবং তার আড়স ছিল পানির উপরে রসুল্লাহ আলহিউ হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সৃষ্টির শুরুর সেই অবস্থা সম্পর্কে তিনি বলেছেন কান আল্লাহ আল্লাহম শুন গুহু ওয় কান আলাল মা শুরুতে কেবল আল্লাহই ছিলেন তার সাথে কোন কিছুই ছিল না এবং সেই অবস্থায় তার আড়স ছিল পানির উপরে আল্লাহ তিনি আল আখের বা চূড়ান্ত বা অনন্ত এবং অবিনশ্বর সুরা রহমান বলেছেন কুল আলাই হফানব্বিকা জুল ওয়াল ওকরম সবকিছুই ধ্বংসশীল কেবল বাকি থাকবে আপনার মহিমাময় এবং মহানুভব জুল জালায়লী ওয়ালিকরম শ্রী আল্লা সুবহান তালার সত্তা এই আয়াত প্রসঙ্গে আশা আবিরাউল্লা বলেছেন যখন তোমরা পাঠ করবে আলাইহা ফান কুল্লুমান সবকিছুই ধ্বংস হয়ে যাবে তখন এই আয়াতের পরেই থেমে যেও না বরং পরবর্তী আয়াত কেবের সাথে মিলিয়ে পড়বে কারণ সেই আয়াতে বলা রয়েছে যা বাকি থাকবে সেই প্রসঙ্গে কি বাকি থাকবে বলেছেন রব্বিকা আল্লাহাম কেবল বাকি থাকবে আপনার মহিমাময় এবং মহানুভব রবের সুমহান সত্তা এবং আল আখের। এই নামের প্রভাব আমরা আমাদের জীবনে কিভাবে গ্রহণ করতে পারি আউয়াল এই নামের একটি অর্থ হচ্ছে যিনি প্রথম কাজেই আমরা আমাদের জীবনে সবকিছুর প্রথমে যাকে রাখব যাকে প্রাধান্য দিব তিনি হচ্ছেন আল্লাউ আল আল্লাহ সুবাহাল আল্লাহ সুবাহাল্লাহকে রসুল্লাহ সাল্লামকে এবং আল্লাহ সুবাহাল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা এই ইসলামকে সবকিছুর উপরে এবং প্রথমে আমাদেরকে রাখতে হবে যদি আমরা আল্লাহ সুহামাতাকে এবং আখিরাতকে সব বিশ্বের শুরুতে বা প্রথমে রাখি তাহলে আমাদের জীবন কেমন হবে সেই প্রসঙ্গে রাসুল্ল সাল্লাম চমৎকারভাবে বর্ণনা প্রদান করেছেন তিরমিজির হাদিসে এসেছে তিনি বলেছেন যে ব্যক্তির প্রধান উদ্দেশ্য হয় আখিরাত কামাই করা আল্লাহ তার অন্তরে প্রশস্ততা প্রদান করেন তার কাজকে সহজ করে দেন দুনিয়া তার কাছে স্বেচ্ছায় অবনত হয়ে ধরা দেয় আর যেই ব্যক্তির উদ্দেশ্য হয় দুনিয়া কামাই করা অর্থাৎ সে আখিরাতের থেকে দুনিয়াকেই প্রাধান্য প্রদান করে সেই ব্যক্তির সামনে আল্লা সুবাহতাল্লাহ দারিদ্রকে তুলে ধরেন তার কাজকর্মকে বিক্ষিপ্ত করে দেন এবং শেষ পর্যন্ত সে দুনিয়ার কেবল ততটুকুই অর্জন করে যা অর্জন করা তাক তার জন্য লিপিবদ্ধ করা হয়েছিল কাজে বুদ্ধিমান ব্যক্তির কাজ হচ্ছে আল্লা সুবাহতাল্লাহকে প্রথমে রাখা এবং আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া আল্লাহ সুবাহতাল্লাহ তিনি আল আউ্বাল তিনি আল আখের তিনি অনাদি তিনি অনন্ত তিনি চিরন্তন আল্লাহ আখের এই নামের প্রভাব আমরা এভাবে গ্রহণ করতে পারি যে এই বিষয়কে চিন্তা করা একসময় আমাদেরকে আবার আল্লাহর কাছে হবে। এবং জগতের যা কিছু রয়েছে সবকিছুর পরিসমাপ্তি রয়েছে সবকিছুর শেষ বা ধ্বংস রয়েছে কিন্তু আল্লাহ আল্লা সুহামতাল্লাহ তিনি অবিনশ্বর তিনি সবসময়েই থাকবেন সেই বাস্তবতাকে স্মরণ রেখে আমাদের উচিত আখিরাতের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করা এবং সেই জীবনকে গড়ে তোলা রসুল্লা সালাম সব সময় এই বিষয়গুলো স্মরণে রাখতেন এবং তার শিক্ষা প্রদান করেছেন নবীজি তিনি যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত নিচে রাখতেন এবং বলতেন তারা হে আল্লাহ আপনার আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন যেই দিন আপনি আপনার বান্দাদেরকে পুনরুজ্জীবিত করবেন আল্লাখের এই নামের প্রভাব গ্রহণের আরেকটি উপায় হচ্ছে আমাদের নিজেদের জীবনের আখের বা শেষ অংশকে সর্বোত্তম বানানো এবং আল্লাহ তাল্লার কাছে দোয়া করা যেন আমাদের জীবনের শেষ অংশ হয় সবচেয়ে সুন্দর অংশ এবং কোন মুহূর্তে আমাদের জীবনের শেষ অংশ চলে আসবে সেটা আমরা কেউই জানি না সেটা হতে পারে এই মুহূর্তে কিংবা কাল কিংবা আগামী সপ্তাহে অথবা যে কোনো সময় যৌবনে কিংবা বার্ধক্যে কিংবা শিশু অবস্থায় যে কোনো মুহূর্তে আমাদের জীবনের শেষ মুহূর্তে চলে আসতে পারে এবং এরপর আমাদেরকে আবার ফেরত যেতে হবে সেই সুমহান সত্তা যিনি আওয়াল যিনি আখের উল্লেখ করেছেন তিনি আউ্ল তিনি আখের তিনি জাহের তিনি বাতেন তিনি অনাদি তিনি অনন্ত তিনি প্রকাশ্য তিনি গুপ্ত রসুল্লাহ তিনি বলেছেন আল্লাহ ও আন্তল আলাই হে আল্লাহ আপনি আগে নেই আপনি চূড়ান্ত এবং আপনার পরে কিছুই নেই আপনি প্রকাশ্য এবং আপনার থেকে অধিক প্রকাশ্য কোন কিছুই নেই আপনি গুপ্ত বা অপ্রকাশ্য এবং আপনার থেকে অপ্রকাশ্য কোনো কিছুই নেই তিনি আলবাহতেন তিনি তিনি প্রকাশ্য তিনি অপ্রকাশ্য তিনি একই সাথে প্রকাশ্য এবং একই সাথে তিনি অপ্রকাশ্য বা কখনো কখনো কি একজন শিশুও বলে উঠে যদি তোমরা আল্লা সুবাহর অস্তিত্বের প্রমাণ চাও তাহলে তার সৃষ্টিকে দেখো সেগুলোকে দেখলে সেগুলোকে নিয়ে ভাবলে এবং চিন্তা গবেষণা করলেই তোমরা বুঝতে পারবে যে এগুলোর পেছনে রয়েছেন একজন মহান স্রষ্টা যিনি আল খালেক যিনি আল্লাহ সুবাহ কোরআনের বিভিন্ন আয়াতে আল্লা সাল রাত এবং দিনের আবর্তন এবং আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তার যে বহু আয়াত এবং নিদর্শন রয়েছে সেগুলোকে দেখার মাধ্যমে আল্লাহর শক্তি ক্ষমতা বরত্ব এবং তার পরিচয় জানতে আমাদেরকে উৎসাহিত করেছেন কাজেই তিনি যতটা প্রকাশ্য কার থেকে অধিক প্রকাশ্য কোন কিছুই নেই তিনি আজ জাহির আবার আরেকদিকে আল্লাহ তিনি আল বাহাতেন বা তিনি অপ্রকাশ্য বা গুপ্ত এর অর্থ হচ্ছে আমাদের যে মানবিক ইন্দ্রিয় শক্তি তার মাধ্যমে আমরা কখনোই দুনিয়াতে আল্লাহকে দেখতে পাব না এ কারণে তিনি অপ্রকাশ্য মানবিক যে চিন্তা শক্তি রয়েছে সেই চিন্তা শক্তির পূর্ণ ব্যবহার করেও করে বড়ত্ব সম্পর্কে পরিপূর্ণভাবে অনুধাবন করা এটা আমাদের সাধ্যের অতীত তবে আখিরাতে রাতে আল্লা সুবহামতাল্লাহ তার ইমানদার বান্ধাদেরকে তার সাক্ষাৎ দান করে ধন্য করবেন কাজে আল্লা সুবহাম তাল্লা তিনি একই সাথে প্রকাশ্য একই সাথে তিনি অপ্রকাশ্য বা গুপ্ত আল্লা সাল্লা বরত্ব এবং রহস্যের প্রতিম্ধ হয়ে কবির ভাষায় বলা যায় সাগর শুকিয়ে যাবে আর না তবু তোমার কথা লিখে শেষ হবে না। ইবনে আব্বাস আব্বাসমা তিনি বলেছেন যখন তোমাদের মনে আল্লাহ সুবাহতাল্লাহ সম্পর্কে কোন সন্দেহ বা সংশয় জাগ্রত হবে তখনই তোমরা এই আয়াতটি পাঠ করবে অর্থাৎ যেখানে আলাহ সুবাহতাল্লাহ বলেছেন হু আল আউআল আখির ওয়ালির বা আতেন তিনিই প্রথম তিনিই শেষ তিনি অনাদি তিনি অনন্ত তিনি প্রকাশ্য তিনি অপ্রকাশ্য এবং এই আয়াত মানুষের অন্তর থেকে সন্দেহ দূর করে দেয় আল্লাহ তিনি অনাদি এবং তিনি অনন্ত তিনি সব সবসময় ছিলেন সব সবসময়ই আছেন এবং সব সবসময়ই থাকবেন আল্লাহর কাছে কোন কিছু অতীত বর্তমান বা ভবিষ্যৎ নেই সময়ের মানদণ্ডে তিনি সীমাবদ্ধ নন বরং সময় হচ্ছে তার একটি সৃষ্টি দুনিয়াতে আমরা সময়কে পরিমাপ করে থাকি আমাদের বিভিন্ন কাজ এবং কর্মের সুবিধার জন্য আমরা সময়ের মানদণ্ডে নির্দিষ্ট একসময় আমরা দুনিয়াতে ছিলাম না এখন আছি একসময় আমরা কেউই থাকব না আমাদের হায়াত বা সময় যখন ফুরিয়ে যাবে তখন আমাদেরকে এই দুনিয়া থেকে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিতে হবে দুনিয়াতে আমরা সময়কে পরিমাপ করে থাকি আলো এবং অন্ধকারের মাধ্যমে সূর্যের আবর্তনের মাধ্যমে রাতের বেলায় চন্দ্র কিংবা নক্ষত্রের মাধ্যমে মানুষের কাছে সৃষ্টির কাছে সময় হচ্ছে দুইটি ঘটনার মধ্যবর্তী ব্যবধান কোন ঘটনা আগে ঘটেছে এবং পরে ঘটেছে তার মধ্যে পার্থক্যই হচ্ছে সময় এই সময়কে সৃষ্টি করেছেন আল্লাহ যিনি অনাদি যিনি আউ্বাল আল্লাহর সমস্ত প্রশংসা তো সেই আল্লাহর জন্য যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো সৃষ্টি করেছেন আল্লাহ সুবাহ তিনি বলেছেন মানুষ দাহর বা যুগ বা সময়কে বা জমানাকে গালি দেয় অথচ আলাহ বলছেন ওয়া আনাহর অথচ আমি যুগ বা জামানা বা সময়ের নিয়ন্ত্রণকারী এবং আমার মাধ্যমেই রাত এবং দিনের পরিবর্তন হয় এই হাদিসে এসেছে আল্লা সুহামতাল্লাহ তিনি বলছেন ওয়া আনাদ দাহর আমি দাহর বা জামানা বা যুগ সময়ের পরিবর্তনকারী ওলামা একরম তারা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন দাহর এটি আল্লাহ আল্লাহর নাম নয় বরং এখানে রূপক অর্থে আলা সোহামাতালা এই শব্দটিকে ব্যবহার করেছেন আরবিতে সময়কে বোঝানোর জন্য সময় যুগ বা সময়ের পরিবর্তন এই বিষয়গুলোকে বুঝানোর জন্য বিভিন্ন শব্দ রয়েছে যেমন আসা এটি ব্যবহার করা হয় জামান দাহর আসর এই শব্দগুলোকে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন অর্থে সেগুলো সময়কে নির্দেশ করে থাকে জেহাদিস আলসোহাত ও আনাদ দাহর আমি জামানা বা যুগকে নিয়ন্ত্রণ করে থাকি সময়কে নিয়ন্ত্রণ করে থাকি এর ব্যাখ্যা প্রসঙ্গে ইমামান্নবির তিনি বলেছেন এখানে রূপক অর্থে আল্লাহ এই কথা বলেছেন কারণ সেই সময় আরবরা জাহিলিয়াতের সময়ে যুগ বা সময়কে গালি দিত যদি তাদের জীবনে কোন বিপদ আপদ বালামুসিবত এগুলো পতিত হত তখন তারা সময় বা যুগকে গালি দিত এবং তারা বলতো সময়ের জন্য দুর্ভোগ বা সময়ের জন্যই আমাদের এই বিপর্যয় এভাবে নিজেদের জীবনের বিভিন্ন ঘটনাকে তারা সময়ের সঙ্গে সম্পৃক্ত করত কিন্তু তাদের এই ভুলকে সংশোধন করে দিয়ে রাসুল্লাহ বলেছেন তোমরা যুগ বা সময়কে গালি দিও না কারণ আল্লাহ তিনি যুগ বা সময়কে নিয়ন্ত্রণ করে থাকেন সময়ের কোনো ক্ষমতা নেই সময় একটি সৃষ্টি মাত্র সময় নিজের গুনে কখনো ভালো কিংবা মন্দ কোনো বিষয়কে নিয়ে আসতে পারে না বরং সমস্ত বিষয়ের নিয়ন্ত্রণকারী আল্লাহ সুবাহানহতালা তিনি যুগ বা সময়কে বা দাহরকে নিয়ন্ত্রণ করে থাকেন আল্লাহ বলেছেন লাইল সুবাহ বিহার আমার হাতে রাত এবং দিনের নিয়ন্ত্রণ এবং পরিবর্তন আল্লা সুবাহাত তিনি সময়ের ঊর্ধ্বে তিনি অনাদি তিনি অনন্ত সময় আল্লাহ একটি সৃষ্টি মাত্র। দুনিয়াতে সময়কে আমরা একভাবে পরিমাপ করে অভ্যস্ত কিন্তু আখিরাতের সময় সেটি হবে ভিন্ন মাত্রায় জান্নাতবাসীরা সময়ের একটি ভিন্ন অভিজ্ঞতা লাভ করবেন জান্নাতে কখনোই রাত হবে না অন্ধকার হবে না জান্নাত হবে চির আলোকময় এবং আলোয় আলোকিত জান্নাতের সময় কেমন হবে এবং জান্নাতের আলো থেকে আসবে সেই বর্ণার দিকে এবারে আমরা যাচ্ছি ইবনে আব্বাস আনহুমা তিনি বলেছেন দুনিয়ার সঙ্গে জান্নাতের কোন কিছুই মিল হবে না শুধুমাত্র নামের মধ্যে যতটুকু মিল ততটুকু ছাড়া আল্লাহ সালাহ তিনি বলেছেন সেখানে জান্নাতে সালাম ব্যতীত কোনো অসার কথাবার্তা তারা শুনবে না এবং সকাল সন্ধ্যায় জান্নাতি ব্যক্তিদের জন্য রিজিক প্রদান করা হবে ইমাম ইবনেজারি রহিমাউল্লাহ তিনি এ আয়তের ব্যাখ্যায় বলেছেন জান্নাতে কখনোই অন্ধকার বা রাত হবে না জান্নাত হবে সদা সর্বদা আলোকময় জান্নাতি ব্যক্তিদের জন্য দিন এবং রাতের পরিমাণ দুইটি সময় নির্ধারিত থাকবে পর্দা ফেলে দেওয়া হবে দরজা বন্ধ করে দেওয়া হবে এর মাধ্যমে তারা রাত সনাত্ব করতে পারবে এবং যখন পর্দা উঠিয়ে নেওয়া হবে এবং দরজা খুলে দেওয়া হবে তার মাধ্যমে তারা দিন সনাত্ব করতে পারবে কতাদার তিনি বলেছেন জান্নাতে দিন এবং রাত বলতে কিছু থাকবে না সেখানে কেবল আলো এবং আলো তবে বুকরাত ও আসিয়া এই নামে দুইটি সময় রয়েছে মুজাহিদ রহিমাউল্লাহ তিনি বলেছেন জান্নাতে তো দুনিয়ার মতো সকাল কিংবা সন্ধ্যা নেই কিন্তু মানুষ দুনিয়াতে সকাল সন্ধ্যায় আহার গ্রহণ করে অভ্যস্ত কাজেই এই সময় অনুসারে জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রদান করা হবে আসিয়া তাদের জন্য থাকবে সকালে এবং সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে রিজিক আব্দুল্লা মাসুদ রাজিউল্লাহ মানহ তিনি বলেছেন আল্লাহর কাছে কোন রাত কিংবা দিন নেই অর্থাৎ জান্নাতে কোনো রাত কিংবা দিন থাকবে না জান্নাতের আলো আসবে আল্লাহর পক্ষ থেকে প্রদান করা একটি সময়কে সন্ধ্যা বলে শনাক্ত করতে পারবে এবং সেই অবস্থায় তাদের জন্য রিজিক প্রদান করা হবে কিন্তু জান্নাত কখনোই অন্ধকার হয়ে যাবে না জান্নাতি কখনোই রাত্রি আসবে না আল্লাহ সুবাহর আরশ থেকে নির্গত একটি আলোর মাধ্যমে তারা সকাল এবং সন্ধ্যাকে পৃথক করতে পারবেন সুতরাং জাননাতে কিছু সময়ে আলোর তারতম্য ঘটলে কখনোই অন্ধকার হয়ে যাবে না কখনোই রাত্রি আসবে না সুতরাং এই বর্ণনা থেকেও আমরা বুঝতে পারছি যে সময় এটা লোভবা তালার নিয়ন্ত্রণের অধীনে তিনি সময়কে নিয়ন্ত্রণ করে থাকেন এবং তিনি ইচ্ছা করলে সময়কে সংকুচিত কিংবা বিবর্ধিত করে দিতে পারেন জান্নাতি ব্যক্তিদের প্রশান্তির আরেকটি কারণ হবে সেখানে সময় কখনও ফুরিয়ে যাবে না যেমন হয়তোবা একটি সুন্দর গোলাপের দিকে তাকিয়ে আপনি হাজার হাজার বছর কাটিয়ে দিতে পারবেন এবং বলে উঠবেন সুবহানা সুন্দর করে আল্লা সুবহান এই ফুলকে সৃষ্টি করেছেন আল্লা সুবাহ তিনি অনাদি তিনি অনন্ত তিনি আউ্বাল তিনি আখের দুনিয়ার সময় ফুরিয়ে যাবে শেষ হয়ে আসবে প্রতিদিন প্রতি মুহূর্তে মুঠো গোলে বালুর মতো ছড়ে যাচ্ছে এই সময় ফুরিয়ে যাচ্ছে আমাদের দুনিয়ার জীবন যে বিষয়গুলোর মাধ্যমে দুনিয়ার সময়কে আমরা পরিমাপ করে থাকি সেই চন্দ্র সূর্য সেগুলোও একসময় ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবেন মহান মহিমাময় আল্লা সুবাহালাহ যিনি অনাদি যিনি অনন্ত যিনি আউ্বাল যিনি আখের যিনি চিরন্তন কাজেই আসুন আল্লাহ সুবাহানাহ এই সুমহান নামের বরকতে নিজেদের জীবনে আমরা প্রভাবকে গ্রহণ করি এবং এই বাস্তবতাকে আমাদের অন্তরে গেথে নেই যে একসময় আবার আমাদেরকে সেই সুমহান সত্তার কাছে ফেরত যেতে হবে যিনি আউ্বাল এবং যিনি আখের যিনি অনাদি যিনি অনন্ত এবং যিনি চূড়ান্ত রাসুল্ল সাল্লাম তিনি আমাদেরকে অত্যন্ত মূল্যবান একটি উপদেশ প্রদান করেছেন তিনি বলেছেন পাঁচটি বিষয়ের পূর্বে তোমরা পাঁচটি বিষয়ের কদর করো বা মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করো দারিদ্র আসার আগে প্রাচুর্যকে মূল্যায়ন করো এবং ব্যস্ততা চলে আসার আগে অবসরকে মূল্যায়ন করো মৃত্যু চলে আসার আগে এই জীবনকে মূল্যায়ন করো সবশেষে ফেসবুক পেজ। www.facebook.com slash raindrops our youtube channel www.youtube.com raindropsmediaorg2015